ষোড়শ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ জন্মোৎসব রাত্রে গিরিশ প্রভৃতি ভক্ত সঙ্গে প্রেমানন্দে সন্ধ্যা হইল ক্রমে ঠাকুরদের আরতির শব্দ শোনা যাইতেছে আজ ফালগুনের শুক্লাষ্টমী ছয় সাত দিন পরে পূর্ণিমায় দোল দোলমহোৎসব হইবে সন্ধ্যা হইল ঠাকুরবাড়ির মন্দির শীর্ষ প্রাঙ্গণ, উদ্যানভূমি বৃক্ষ শীর্ষ চন্দ্রালোকে মনোহর রূপ ধারণ করিয়াছে গঙ্গা এক্ষণে উত্তর বাহিনী জ্যোৎস্নাময়ী মন্দিরের গাদিয়া যেন আনন্দে উত্তর মুখ হইয়া প্রবাহিত হইতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ছোট খাটটিতে বসিয়া নিঃশব্দে জগন্মাতার চিন্তা করিতেছেন উৎসবান্তে এখনও দু একটি ভক্ত রহিয়াছেন নরেন্দ্র আগেই চলিয়া গিয়াছেন আরতি হইয়া গেল ঠাকুর আবিষ্ট হইয়া দক্ষিণ পূর্বে লম্বা বারান্দায় পাদোচ্চারণ করিতেছেন মাস্টারও সেইখানে দণ্ডায়মা আছেন ও ঠাকুরকে দর্শন করিতেছেন ঠাকুর হঠাৎ মাস্টারকে সম্বোধন করিয়া বলিতেছেন আহা নরেন্দ্রের কি গান মাস্টার আজ্ঞা নিবিড় আধারে ওই গানটি শ্রীরামকৃষ্ণ হাঁ ও গানের খুব গভীর মানে আমার মনটা এখনও যেন টেনে রেখেছে মাস্টার আজ্ঞা হাঁ শ্রীরামকৃষ্ণ আধারে ধ্যান এইটি তন্ত্রের মতো তখন সূর্যের আলো কোথায় শ্রীযুত গিরিশ ঘোষ দাঁড়াইলেন ঠাকুর গান গাহিতেছেন মা কি আমার কালোরে কালরূপ দিগম্বরী হৃদিপদ্য করে আলোরে ঠাকুর মাতোয়ারা হইয়া দাঁড়াইয়া গিরিশের গায়ে হাত দিয়া গান গাইতেছেন গয়া গঙ্গা প্রভাসাদি কাশি কাঞ্চি কেবা চায় কালি কালি কালি বলে আমার অজপা যদি ফুরায়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 আবার গাহিতেছেন এবার আমি ভালো ভেবেছি ভালো ভাবির কাছে ভাব শিখেছি যে দেশে রজনী নাই মা সেই দেশের এক লোক পেয়েছি আমি কিবা দিবা কিবা বা সন্ধ্যা সন্ধ্যারে বন্ধা করেছি নুপুরে মিশায় তাল সেই তালের এক গীত শিখেছি তা ধ্রিম বাচ্চে সে তাল নিমিরে ওস্তাদ করেছি ঘুম ভেঙেছে আর কি ঘুমাই যোগে জাগে জেগে আছি যোগ নিদ্রা তোরে দিয়ে মা ঘুমেরে ঘুম পাড়াইয়েছি প্রসাদ বলে ভক্তি মুক্তি উভয়ে মাথায় রেখেছি আমি কালি ব্রহ্ম জেনে মর্ম ধর্ম সব ছেড়েছি গিরিশকে দেখিতে দেখিতে যেন ঠাকুরের ভাবোল্লাস আরও বাড়িতেছে তিনি দাঁড়াইয়া দাঁড়াইয়া আবার গাহিতেছেন অভয়ে পদে প্রাণ শোপেছি আমি আর কি জমের ভয়ে রেখেছি অভয়ে পদে প্রাণ শোপেছি কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি আমি দেহ বেচে ভবের হাটে সিঁদুর গান আম কিনে এনেছি অভয় পদে প্রাণ সুপেছি। দেহের মধ্যে সুজন যেজন তার ঘরেতে ঘর করেছি এবার সমলে হৃদয়ে খুলে দেখাবুতাই বসে আছি কালী নাম মহামন্ত্র আত্মশির শিখাই বেঁধেছি রামপ্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছি অভয় পদে প্রাণ শোপেছি আমি আর কি জমের ভয়ে রেখেছি অভয় পদেছি ঠাকুর ভাবে মত্ত হইয়া আবার গাহিতেছেন আমি দেহ বেচে ভবের হাটে শ্রীদুর্গা নাম কিনে এনেছি গিরিশাদি ভক্তের প্রতি ভাবেতে তে ভরল তনু হরল জ্ঞান সে জ্ঞান মানে বাহ্য জ্ঞান ব্রহ্ম জ্ঞান এসব চাই ভক্তি সার সকাম ভক্তিও আছে আবার নিষ্কাম ভক্তি ভক্তি অহিতুকি ভক্তি এও আছে কেশব সেনুরা অহেতুকি ভক্তি জানত না কোনো কামনা নাই কেবল ঈশ্বরের পাদপদ্মে ভক্তি আবার আছে উর্জিতা ভক্তি ভক্তি যেন উথলে পড়ছে ভাবে হাসে কাঁদে নাচে গায় যেমন চৈতন্যদেবের রাম বললেন লক্ষণকে ভাই যেখানে দেখবে উর্জিতা ভক্তি সেইখানে জানবে আমি স্বয়ং বর্তমান ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন নিজের অবস্থা ঠাকুর কি চৈতন্য দেবেন নাই অবতার জীবকে ভক্তি শিখাইতে অবতীর্ণ হইয়াছেন গিরিশ আপনার কৃপা হলেই সব হয় আমি কি ছিলাম কি হয়েছি শ্রীরামকৃষ্ণ ওগো তোমার সংস্কার ছিল তাই হচ্ছে সময় না হলে হয় না যখন রোগ ভালো হয়ে এল তখন কবিরাজ বললে এই পাতাটি মরিচ দিয়ে বেটে খেয়েও তারপর রোগ ভালো হলো। তা মরিচ দিয়ে ঔষধ খেয়ে ভালো হল না আপনি ভালো হলো কে বলবে লক্ষণ লবকুশকে বললেন তোরা ছেলে মানুষ তোরা রামচন্দ্রকে জানিস না তাঁর পাদস্পর্শে অহুল্লা পাশানি মানবী হয়ে গেল লবকুশ বললে ঠাকুর সব জানি সব শুনেছি পাশানি যে মানব হলো সে মুনিবাক্য ছিল গৌতম মুনি বলেছিলেন যে ত্রেতা যুগে রামচন্দ্র ওই আশ্রমের কাছ দিয়ে যাবেন তাঁর পাদস্পর্শে তুমি আবার মানবী হবে তা এখন রামের গুণে না মুনিবাক্যে কে বলবে বলো সব ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে এখানে যদি তোমার চৈতন্য হয় আমাকে জানবে হেতুমাত্র চাঁদা মামা সকলের মামা ঈশ্বর ইচ্ছায় সব হচ্ছে গিরিশ সহাস্যে ঈশ্বরের ইচ্ছায় তো আমিও তো তাই বলছি সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি সরল হলে শীঘ্র ঈশ্বর লাভ হয় কয়েকজনের জ্ঞান হয় না প্রথম যার বাঁকা মন সরল নয় দ্বিতীয় যার সুচিবাই তৃতীয় যাঁরা সংশয়াত্মা ঠাকুর নিত্যগোপালের ভাবাবস্থার প্রশংসা করিতেছেন এখনও তিন চারজন ভক্ত ওই দক্ষিণপূর্ব লম্বা বারান্দায় ঠাকুরের কাছে দাঁড়াইয়া আছেন ও সমস্ত শুনিতেছেন পরমহংসের অবস্থা ঠাকুর বর্ণনা করিতেছেন বলিতেছেন পরমহংসে সর্বদা এই বোধ ঈশ্বরী সত্য আর সব অনিত্য হাঁসেরই শক্তি আছে দুধকে জল থেকে তফাত করা দুধে জলে যদি মিশিয়ে থাকে তাদের জিউ হাতে একরকম টক রস আছে সেই রসের দ্বারা দুধ আলাদা জল আলাদা হয়ে যায় পরমহংসের মুখেও সেই টক রস আছে প্রেমা প্রেমাভক্তি থাকলেই নিত্য অনিত্য বিবেক হয় ঈশ্বরের অনুভূতি হয় ঈশ্বর দর্শন হয়